ইবাহিম তিনি হচ্ছেন উল উল আজমি মিনা রসুল উল উল আজমের অন্তর্ভুক্ত অর্থাৎ রাসুলদের মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ পাঁচজন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন ইব্রাহিম আলাইহালাম আল্লাহ পবিত্র কুরআনে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 হে আমার পিতা ইয়া আবাতি আমার কাছে এমন ইল এসেছে যেটা আপনার কাছে আসেনি অতএব আপনি আমার অনুসরণ করুন আমি আপনাকে সরল পদ দেখাব লক্ষ্য করুন ইব্রাহিম আলাম যখন তার পিতাকে এই কথাগুলো বলছেন তখন তার বয়স খুব বেশি নয় মাত্র ১৬ বছর বয়সে তিনি তার পিতাকে আহ্বান করছেন শির ছেড়ে তাও হৃদের দিকে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 মোহাম্মদ সাল্লা সকাল নেতা ছিলেন নবীদের পরে আল্লাহ রসলামের সাহাবিদের মধ্যে যারা শ্রেষ্ঠ ছিলেন তাদের মধ্যে রয়েছেন খুলাফা রাশিদিন আউ বকর ওমর উসমান আলী রাধিআম তারা সবাই ছিলেন আলেম সাহাবিদের মধ্যে তারা ছিলেন ইলম সম্পন্ন ব্যক্তি এবং সাহাবিদের পরে যিনি শ্রেষ্ঠ ছিলেন তিনি হচ্ছেন ওমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহ তিনি ছিলেন একজন আলেম ব্যক্তি অতীতে মুসলিম জাতিকে নেতৃত্ব দিয়েছেন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 বর্তমানে তাদের পর এখনও দেখে বসে আছে গণতান্ত্রিক নেতৃবৃন্দ ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি জলে এবং স্থলে সর্বত্র দুর্নীতি অরাজকতা নৈরাজ্য ছড়িয়ে পড়েছে আল্লাহ কুরআনে বলেছেন জাহার আল ফসাদ উফিল বার রিওয়াল বাহার দুর্নীতি ছড়িয়ে পড়েছে জলে এবং স্থলে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 ফাসাদ ছড়িয়ে পড়েছে কারণ নেতৃত্বের দায়িত্ব রয়েছেন মূর্খ অযোগ্য ব্যক্তিরা হাদিসে এই বৈশিষ্ট্যটিকে অর্থাৎ অনুপযুক্ত জ্ঞানহীন মূর্খ ব্যক্তিদের নেতৃত্বকে কিয়ামতের একটি আলামত হিসেবে বর্ণনা করেছেন ইমারাতফাহা বা অনুপযুক্ত মূর্খ ব্যক্তিদের নেতৃত্ব ইব্রাহিম আলাহিস্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে ইলম লাভ করেছিলেন এবং এ কারণেই তার নিজের পিতাকে বলছিলেন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 কিন্তু এটি আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরছে যখন কোন কারণে দুইজন ব্যক্তির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে ইমান এবং কারণে এবং কুফরের মধ্যে পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইমান এবং কুফুরের মধ্যে যদি কোন কারণে ব্যবধান সৃষ্টি হয় সেই ব্যবধানকে আর কোন কিছু দিয়েই জোড়া লাগানো সম্ভব নয় সম্পর্কের মারাত্মক অবনতি করতে পারে যখন সংঘাত হয় ইমান এবং কুফুরের মধ্যে যেইটিকে তার পিতাকে আহ্বান করেছিলেন সেটা ছিল সত্য এবং সঠিক সরল পথ ইব্রাহিম বিষয়টিকে প্রত্যাখ্যান করলেন এবং তাকে মৃত্যুর হুমকিও প্রদান করলেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি তাদের উভয়ের নিকটে এই দিন খেল খেলতামাশার বিষয় ছিল না তারা উভয়ে এই বিষয়টিকে গুরুত্ব সহকারী বিবেচনা করেছেন ইব্রাহিম তিনি এই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন তার পিতাও এই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন কিন্তু ইব্রাহিম আলহ্লাম ছিলেন হকের উপরে প্রতিষ্ঠিত এবং তার পিতা ছিলেন মুশ্রিক মূর্তিপূজক ইব্রাহিম আলহ স্লাম এই বিষয়ের জবাবে কি বলেছিলেন তিনি বললেন ইব্রাহিম বললেন তোমার উপর শান্তি বর্ষিত হোক আমি আমার পালন কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব নিশ্চয়ই তিনি আমার প্রতি বড় এমন একজন ব্যক্তির জন্য দোয়া করছেন যিনি হচ্ছে একজন কাফির একজন ব্যক্তি যদি কুফুরী অবস্থায় অটল থেকে মৃত্যুবরণ করে তার জন্য দোয়া করা ইসলামে বৈধ নয় কিন্তু ইব্রাহিম আল্লাহাম তখনও এই বিষয়টি জানতেন না তিনি তার পিতার জন্য ইস্তেকফার করার ওয়াদা করেছিলেন এবং তিনি সেটা করেও ছিলেন ইব্রাহিম এবং আমার পিতাকে ক্ষমা করো সে তো পথ প্রস্টদের অন্যতম আল্লাহ মোহাম্মাল পরবর্তীতে তাকে হকের শিক্ষা দিলেন এবং বললেন আর ইব্রাহিম কর্তৃক শ্রীয় পিতার মাফিরাত কামনা এটা তো ছিল কেবল একটা প্রতিশ্রুতির কারণে যা তিনি তার সাথে করেছিলেন অতপর যখন তার কাছে এই বিষয়টি প্রকাশ পেল যে সে ছিল আল্লাহ শত্রু তখন তিনি তার সাথে সম্পর্ক ছিন্ন করে নিলেন নিঃসন্দেহে ইব্রাহিম ছিলেন বড় কোমল হৃদয় এবং সহনশীল ইব্রাহিম আলাহ ইসলাম তিনি ছিলেন আউ্ এবং হালিম আউ্ এর অর্থ হচ্ছে এমন একজন ব্যক্তি যার অন্তরে সর্বদা খুশু অর্থাৎ আল্লাহ সুহামতাল্লার প্রতি একাগ্রতা বোধ জাগ্রত থাকে তিনি সর্বদা আল্লাহ সুহামতাল্লা কাছে দোয়া করেন প্রার্থনা করেন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 কাজে ইব্রাহিম আলু সাল্লাম তখন আল্লাহ সুহামকে বলবেন আমার পিতা যদি শাস্তিপ্রাপ্ত হন এটা তো আমার জন্য অসম্মানজন আল্লাহআ তখন তাকে বলবেন তুমি তোমার পিতার দিকে তাকাও ইব্রাহিম আলু তার পিতার দিকে তাকাবেন এবং দেখতে পাবেন তার পিতার আকৃতি পরিবর্তন করে তার পিতা একটি পশুর আকৃতি ধারণ করে আছে হায়নার রূপে ইব্রাহিম আলাহ তার পিতাকে শেষ শেষবিচারের দিনে দেখতে পাবেন এই দৃশ্য দেখে ইব্রাহিম আলহ সেখান থেকে সরে আসবেন এবং পরবর্তীতে তার পিতাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে ইব্রাহিম আল্লাহ যখন তার পিতাকে মানুষের চেহারায় দেখেছিলেন তখন তার পক্ষে নিজের পিতাকে জাহান্নামের আগুনে দেখা এটা তার জন্য কঠিন ছিল কাজে যখন সুমত্তাল সেখান থেকে পর্দা উঠিয়ে দিলেন এবং তার সামনে শক্তকে উপস্থাপন করলেন এবং তার পিতাকে প্রকৃত আকৃতিতে উপস্থাপন করলেন ইব্রাহিম আলাহাম দেখতে পেলেন তার পিতা হচ্ছে পশুর আকৃতিতে অবস্থান করছে সুদ্রাং সেই মুহূর্তে ইব্রাহিম আলু সাল্লাম সেখান থেকে সরে আসবেন এবং বারা ঘোষণা করবেন সম্পর্ক ছেদ ঘোষণা করবেন তিনি তার পিতাকে ত্যাগ করবেন ইব্রাহিম আলসালাম যখন তার পিতাকে আহ্বান করেছিলেন তাওহিদের দিকে এবং তার পিতা প্রত্যাখ্যান করেছিলেন তখন ইব্রাহিম আলু তার পিতাকে বলেছিলেন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 জাহিলি সমাজের সমস্ত অবস্থায় আমরা নিজেদেরকে স্রোতে ফাঁসিয়ে দিতে পারি না তাদের সাথে আমরা সবক্ষেত্রে ক্ষেত্রে মিলেমিশে যেতে পারি না অবশ্যই নিজেদের স্বতন্ত্রতা স্বকীয়তা আমাদেরকে রক্ষা করতে হবে একজন মুসলিম কখনোই ভেরার পালের মতো হতে পারে না আমাদেরকে অবশ্যই নিজেদের পরিচয় রক্ষা করতে হবে এবং সমাজের এই সমস্ত জাহিলিয়াত থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে ইমান এবং কুফর কখনোই পাশাপাশি সহাবস্থান করতে পারে না।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 উপকৃত হতে পারবে কারণ আপনার মধ্যে যে খায়ের বা ভালো বিদ্যমান এর সুফল তখন অন্যান্যরাও পাবে ইব্রাহিম আলহ সাল্লাম তার নিজের পিতাকে তাওহিদের দিকে আহ্বান করার পর তার নিজের জাতিকেও তাওহিদের দিকে আহ্বান করলেন তিনি তার পিতা এবং তার সম্প্রদায়কে বললেন এই মূর্তিগুলো কি যাদের তোমরা পুজারী হয়ে বসে আছো ইব্রাহিম আল্লাহ সাল্লাম তাদের কাছে জানতে চাইলেন তোমরা এসব কিসের পূজা করছো অন্য হাতে তিনি তাদেরকে আরো বললেন ইব্রাহিম বললেন তোমরা যখন আহ্বান করো তখন তারা কি শোনে তারা কি তোমাদের কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারে তিনি তার জাতির কাছে জানতে চাইলেন তোমরা কাদের পূজা করছো কাদেরকে মঙ্গল অমঙ্গলের প্রতীক হিসাবে নির্ধারণ করেছো কাদের কাছে বিপদে আহ্বান করছো কেমন রব যারা তোমাদের আহ্বানে কখনোই ছাড়া দেয় না কেমন প্রভু যে তোমাদের লাভ ক্ষতি কিছু বৃদ্ধি করতে পারে না তারা বলল না কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষদেরকে বাপ দাদাদেরকে এটা করতে দেখেছি ইব্রাহিম আলামের কথাকে তারা অস্বীকার করেনি তারা মিথ্যা দাবি করেনি যে তাদের প্রতিমা তাদের দোয়া কবুল করে না কিংবা তাদের মঙ্গলদান করে অমঙ্গল থেকে রক্ষা করে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 وَإِنَّا لَمُوَفُّوهُمْ نَصِيبَهُمْ غَيْرَ مَنْقُوسِ تا دير پورو بورتی بابدار جامانت پوزاو پشنا کرتا ایراؤو ٹھیک تیامان ٹائقورياس چھے ابراهيم عليه الصلاة والسلام بولدین قَالَ لَقَدْ أَنْتُمْ وَآبَاؤُكُمْ فِي ضَلَالٍ مُبِينٍ তোমরা প্রকাশ্য গুমরাহিতে রয়েছে। এবং তোমাদের বাপ তাদারাও। তোমরা মারাত্মক ভুলের ওপর রয়েছে। স্পষ্ট বক্তব্য তিনি বললেন তোমরা মারাত্মক এই কথাটি ছিল তার সম্প্রদায়ের লোকেদের জন্য একটি ধাক্কা স্বরূপ তারা যেন কথাকে বিশ্বাসী করতে পারছিল না যে এভাবে তাদের কাজকে তাদের পূর্বপুরুষের হাজার বছরের ঐতিহ্যকে কেউ ভুল এবং ভ্রান্তি বলে উপস্থাপন করতে পারে সুতরাং তারা বলল তুমি কি আমাদের সাথে তুমি কি আমাদের কাছে সত্য সহ আগমন করেছ নাকি তুমি শুধুমাত্র কৌতুক করছো তারা ভাবল ইব্রাহিম আল্লাম হয়তো তাদের সাথে তামাশা করছেন তিনি তাদেরকে বললেন এই মূর্তিগুলো কোন মঙ্গল সাধন করতে পারে না। এই সবই মিথ্যা তাই তারা বল তুমি নিশ্চয়ই আমাদের সাথে আমশা করছ ইব্রাহিম আসলাম বললেন তিনি বললেন না তিনি তোমাদের পালন কর্তা তিনি তোমাদের রব যিনি এবং ভূমন্ডলের রব যিনি এগুলোকে সৃষ্টি করেছেন এবং যিনি এগুলোকে সৃষ্টি করেছেন এবং আমি এই বিষয়েরই সাক্ষদাতা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 যিনি আমার মৃত্যু ঘটাবেন অতঃপর পুনর্জীবন দান করবেন সামনে যেভাবে উপস্থাপন করেছিলেন তার বর্ণনা ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন আমি যে রবের ইবাদত করি তিনি হচ্ছেন আল্লাহ সুবহান ইব্রাহিম আলাহাম বললেন আমি আল্লাহ ইবাদত করি আল্লাহ হচ্ছেন আমার রব তোমাদের রব সারা জাহানের রব ইব্রাহিম এরপর নিজে মনে মনে বললেন আল্লাহর যখন পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে তখন আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে অবশ্যই একটা ব্যবস্থা অবলম্বন করব ইব্রাহিম সালাম তারা নিজের মনে একটি পরিকল্পনা করলেন এবং নিজে নিজেকে বললেন আমি তোমাদের সবগুলো মূর্তিকে ধ্বংস করে দেব কয়েকজন ব্যক্তি ইব্রাহিমের শুনতে পেলেন কিন্তু তারা বিষয়টিকে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 মঙ্গল যাত্রা নামক শিরকে অংশগ্রহণ করে এবং সমস্ত জাহেরি কাজকর্মে বর্তমানে লিপ্ত হওয়ার চেষ্টা করে ঠিক একই রকমভাবে তাদের সমাজে একটি জাহেলি উৎসব ছিল যেখানে সমস্ত জাতি তারা বের হয়ে আসত ইব্রাহিমের কাছে বলল চলো তুমিও আমাদের সাথে যোগদান কর ইব্রাহিম আলাহাম তিনি বললেন ইন্নি সাকিন আমি অসুস্থ ইব্রাহিম আলাহ স্লাম তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন না বরং তিনি আসলে বুঝাতে চেয়েছিলেন তোমরা যে কাজ করছ যে পেহায়াপনা নির্ল্জ্জপনা এবং জাহিলিয়াতে লিপ্ত হয়ে পড়েছে আমি এ কাজে বিরক্ত এবং অসুস্থ বোধ করছি তারা তাদের অর্থ ধরে নিল ইব্রাহিম শারীরিক অসুস্থতার কথা বলছেন তাই তারা ইব্রাহিম তিনি বুঝিয়েছিলেন ভিন্ন কথা যাই হোক তারা যখন তাকে অসুস্থ ভেবে তাকে একা রেখে শহরের বাইরে চলে গেল ইব্রাহিম আলাহ স্লাম তার নিজের পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য বের হলেন হাতে কুড়াল নিয়ে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 তাদের ভেঙে চুরে চৌতির হয়ে যাওয়া মূর্তিগুলোর দিকে তাকাল এবং বললাম তারা বলল আমাদের আলেহাদের সাথে আমাদের উপাস্যদের সাথে এই রকম ব্যবহার কে করল সে নিশ্চয়ই কোন জালিম ব্যক্তি হবে কে এই কাজ করেছে যে একজন ব্যক্তি ইব্রাহিম আল কথা চুপি চুপি শুনে ফেলেছিলেন তারা আসল এসে বলল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 ইব্রাহিম আলহামের জাতি সেই মূর্তিগুলোর কাছে জড়ো হওয়ার পর বলছে আমরা ইব্রাহিম নামের একজন যুবককে এদের সমালোচনা করতে শুনেছি ইব্রাহিম সেই বৈপ্লবিক ঘটনার আগে পর্যন্ত তার সমাজে পরিচিত কোন ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন একজন সাধারণ অপরিচিত তরুণ অথচ তিনি এমন একটি পরিবর্তনের ডাক দিয়েছেন যা পুরো সমাজকে এখন একটি সিদ্ধান্ত পরিস্থিতির সামনে এসে দাঁড় করিয়ে দিচ্ছে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 করু চল চ হিলে হচিন ইম হে ইব্রাহীম তুমি কি আমাদের আলেহাদের সাথে এরূপ ব্যবহার করেছো ইব্রাহিম বললেন কল বল ফল হু কি রুহুম হ দ ফসম ফস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 অতঃপর তারা মনে মনে চিন্তা করল এবং বলল লোকসকল তোমরাই তো বে ইনসাফ তোমরাই তো নিজেদের প্রতি জুলুম করেছ ইব্রাহিম আল সাল্লাম তাদের এই মোহ বাপদাতার অন্ধ অনুসরণ করা এই ঘোর লাগা ভ্রান্তি এটা তিনি ভেঙে দিতে চেয়েছিলেন তাদের অজ্ঞতাকে তিনি ভেঙে দিলেন এটা ছিল তাদের জন্য একটি প্রচণ্ড ধাক্কা